إن أَو حَن إلَكَكَمَا أَو حَن إِ نُحِ وََّ بينَ مِ بَع وَأَو حَن إ عِبَله م وَإِسمعين وَإسحافَ وَوييعقُوبَ وَْأَسبَثِ وَوععس وَأَوبَ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 যে এরানা তাদের উপরে কোন নির্যাতন শুরু করে আল্লাহ কিশোর যারা বয়সে তরুণ তারা মুসালামের উপরে ইমানে ছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম এ আয়াতের দুইটি তাফসির রয়েছে একটি তাফসিরে বলা হয়েছে বনিসের মধ্যে যারা অল্পবয়স্ক কিশোর বয়সে ছিল বনিসের মধ্যে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 হকের আহ্বানে সাড়া দেওয়া এখান থেকে দুইটি দক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই এক নম্বর বিষয় তরুণরা তারা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকেন ইতিহাস থেকে আমরা দেখতে পাই যারা বয়সে নবীন তরুণ যাদের চিন্তা চেতনা দূষিত নয় ফ্রেশ মনমানসিকতা তারা হককে গ্রহণ করে নিতে আগ্রহী থাকে প্রত্যেক যুগে আমরা দেখতে পাই তারাই নবীদের দাওয়াতে সবার আগে সাড়া দিয়েছেন মুসল আল্লাহিসামের প্রতি যারা ইমানে ছিলেন তারাও ছিলেন তরুণ জুর ইয়াতুন বিন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল সালের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন এবং এক শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি দুই নম্বর বিষয় তরুণেরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে যারা সমাজের বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত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 খন্ড চিন্তা করি তাহলে কখনোই আমরা নিজেদের করণীয় কোন কিছু খুঁজে পাব না এই পরিচয়গুলো আল্লা সুবাহ তিনি আমাদেরকে একটি পরিচয়ে চিনেন আল্লা কাছে এই মুসলিম উম্মা এক পরিচয় ইসলাম গ্রহণকারী জাতি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 এই সমস্যাগুলোর জন্য রয়েছে তার জন্য কোন দায়ীক্রিয়তা ইসরায়েল তারা নিজেদের কোন দায়িত্ব খুঁজে পাচ্ছিল না বরং তারা মুসা আল্লাহামকেই সমস্ত অপরাধের ফেরাউনের সমস্ত নির্যাতন এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল বরং তারা মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করতে শুরু করলো তারা বলল আমাদের কাছে কষ্ট পাচ্ছি মুসা আলাহিসাম তিনি এই জবাব শুনে কি বলেছিলেন মুসা তিনি বললেন আশা করা যায় তোমাদের রব অতী শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই জমিনে তোমাদেরকে শিলাফত দান করবেন তোমাদেরকে তাদের করে এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো মসাল্লাম বললেন আল্লাহ মহামতাল অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন শত্রুকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে কিন্তু এর জন্য হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া এর আগের আয়সা আলাহাম তার কম কি উপদেশ দিয়েছিলেন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 একদিকে বনী ইসরায়েল যখন এই কষ্ট দুর্ভোগের মধ্যে পড়ার পর ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা ফেরাউনকে রুখে দেওয়ার চেষ্টা না করে মোসাইসাল্লামকে দোষারোপ করে যাচ্ছিল স্বার্থপর মানসিকতা সেই মানসিকতা ফুটে ওঠে আরেকজন ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি বনি ইসরায়েলের মধ্যে হওয়ার পরেও যোগ দিয়েছিল ফেরাউনের সাথে সেই হচ্ছে কারুণ কারুনের কাহিনী যে কোনো ধরনের দ্বন্দ্ব বা যুদ্ধ সংঘাতে আমরা এটা দেখতে পাই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 আরেকদিকে বিশেষ খাত কথা বলেছেন আলাইহিম আল্লাহ কারুন কে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন ধন ভাণ্ডার দিয়েছিলেন কি যেই ধন চাবি বহন করা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 এবং এই দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট না। নিশ্চয় আল্লাহ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না কারণ কে তার সম্প্রদায়ের লোকেরা বনীশ্রী লোকেরা তার পরামর্শ দিয়ে বলছিল তুমি সম্পদ পেয়েছ এটা তোমার নিজের কোন কৃতিত্ব নয় এই সম্পদ আল্লাহ সুতালার পক্ষ থেকে একটা অনুগ্রহ আজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো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 মন হুয়ু মিন হু কুয় হুয়ু মিন হু কুচম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 শক্তি ধনসম্পত্তি সম্পত্তি কোনো কাজেই আসেনি সেই পাপীদের উপরে যখন আজাব চলে আসে তাদেরকে তাদের কাছ থেকে কোন কৈফিয়ত জানতে চাওয়া হবে না তারা আজাবে পাকরাও হবে এমন একটি দিনের ঘটনায় অথমাতলা কুরআ বলছেন এরপর কারুন জাক জমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল যারা দুনিয়ার জীবন কামনা করতো তারা বলতে লাগলো হায় আফসোস কারণ যা পেয়েছে আমাদেরকেও যদি তা দেওয়া হতো নিশ্চয়ই সে কতই না ভাগ্যবান নিশ্চয়ই সে বড় ভাগ্যবান দুনিয়াবী লোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোপ করতে শুরু করলো এবং বলতে শুরু করলো কারুন যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেওয়া হতো অপরদিকে বলছেন যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ইমানদার ব্যক্তিরা তারা বললেন তোমাদের কি যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সোয়াবি যথেষ্ট এটা তারাই পায় যারা সবরকারী সুবান আল্লাহ ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই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 আল্লাহর দোয়ার স্বভাবই উৎকৃষ্ট যারা ইমানদার এবং সৎকর্মী জন্য এবং এটা তো তারাই পাবে যারা সবর করে তারা ধৈর্য ধারণ করবে এই দুনিয়াতে আল্লাহ একজন মুসলিম কিংবা কাফের উভয়কে ধন সম্পত্তি এগুলো দিতে পারেন কিন্তু দিনের প্রতি ভালোবাসা দিনের জ্ঞান এটা শুধুমাত্র আল্লাহ তাদেরকেই দিবেন যারা ইমানদার যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং আখিরাতে এই মুমিন ব্যক্তিরা তাদের পাওনা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এই জন্য আমাদের প্রয়োজন সবর করা দুনিয়ার জীবন অপেক্ষা করতে হবে প্রতিদান এবং তার থেকে বেশি দিয়ে দিবেনা বলছেন তোমরা সবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবল করতে পারবে সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারণ তার সম্প্রদায়ের দুনিয়াবি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটলো অধপর আমি কারন এবং তার প্রাসাদকে সুহান কারুন তার সম্পত্তি সহ কি তার প্রাসাদ সহকারে আলু সুমান বলছেন মাটির গর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না এমন কোনো শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে পারতো এমনকি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না সুহান আল্লাহ এক বাস্তবতা সুহান তাল্লাহ সেই জাতির লোকেদের সামনে বনে ইসরা সামনে দেখিয়ে দিলেন যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বরাই দেখিয়ে ফেরাউনের শক্তির বরায়ের কারণে ধন ভাণ্ডারের প্রাচুর্যতার কারণে তাদের সামনে বাস্তবতায়কে আলোচনা অবস্থাপন করে দেখিয়ে দিলেন যে বাস্তবতাকে আলোচনা তালা দেখিয়ে দিলেন যে এই ধনসম্পত্তি এটা কোনো ব্যক্তির প্রতি শুধুমাত্র আলোচনা তালার একটি অনুগ্রহ যেটা আলোচনা মাতা হকের পথে থাকা কোনো ব্যক্তিকেও দিতে পারেন বাতিলের পথে থাকা কোনো ব্যক্তিকেও দুনিয়াতে আলোচনা ধন সম্পত্তি দিতে পারেন ধন দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না আল্লাহ মহাম বর্ণনা করে বলেছেন ফির গতকাল যারা তার মতো হওয়ার লোভ করেছিল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 অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই ধীর কাউকে মুসলিম কিংবা যাদেরকে আলোসু মোহামতালা ভালোবাসেন এবং তারা আল্লাহ মোহামতালাকে ভালোবাসে এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারণের উপরে আলোচ মহাতার আজাব আসার মাধ্যমে শেষের শুরু শুরু হয়ে গেল অর্থাৎ আলোসু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 আল্লাহ সুহামতাল্লাহ মুসাকে বিভিন্ন আয়াত বা নিদর্শন দিয়েছিলেন মরজিজা দিয়েছিলেন যে দুইটি সম্পর্কে আমরা আয়াত ছিল মুসা আলাহামের হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া মৌসা আল্লাহামকে সর্বমোট নয়টি নিদর্শন দেওয়া হয়েছিল আল্লাহ সুহামত আলাহ গুরআনে বলেছেন আমি বাকরাও করেছি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছরের অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে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 আরো বড়ো আকারের শক্তিশালী নির আলহা পাঠাচ্ছিলেন কেন পাঠাচ্ছিলেন আল্লাহ বলেছেন যেন তারা উপদেশ গ্রহণ করে যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে মূসালামের হাতের লাঠি তাদের ইমান ছিল না হাত থেকে উজ্জ্বল আলো বের হল এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না আল্লাহ সুহামতোলা তাদেরকে অনাবৃষ্টি দিলেন কয়েক বছর কোনো বৃষ্টি হলো না কোনো ফল ফসল উৎপন্ন হল না এরপরও তারা হকের দিকে ফিরে আসছিল না আল হাসান তিনি বলেন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 দয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন তারা মুসা সালামের কাছে প্রতিনিধি দল পাঠাল যেন মোসাকে যেন মোসা আলাহাম তাদেরকে সাহায্য করেন মোসা আলাহাম আল্লাহ সু কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহ তাদের উপরে এই আজাবকে উঠিয়ে নিলেন বৃষ্টি দিলেন ফল ফসল আদি উৎপন্ন হল কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল তখনই ফেরাউন এবং তার বাহিনী মোসা আল্লাহামের সাথে করা ওয়াদা ভঙ্গ করল এবং একবার বা দুইবার নয় পাঁচ, পাঁচ বার তারা এই কাজ করল। ক্রমাগত নিদর্শন হিসেবে আল্লাহ নিদর্শন ছিল বন্যা আল্লাহ মোহাম্মদাল নীল নদের পানি দিয়ে মিশরকে প্লাবিত করে দিলেন বন্যা সৃষ্টি করলেন বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকতো কিছুতে এই পানি নেমে যাচ্ছিল না ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না এটা একটি নির্ধারিত একটি ঘটনা আল্লাহ সুতা কোরআনে বলেছেন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 ফেরাউন এবারে নিচ্ছে না পানি তারা বললাই ছেড়ে দেব কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি সালামের কাছ থেকে সে কোনো সাহায্য না পায় তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কোনো ফল ফসল হচ্ছে না ফেরাউন নিজের স্বার্থের কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে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 গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের বাড়ি ঘরে সেই পঙ্গপালগুলো গুলো ঢুকে পড়তো কাঠের সালামের কাছে ছুটে আসলো আরোচ করলো যেন তিনি কাছে দোয়া করেন তাদেরকে শাস্তি থেকে রক্ষা করার জন্য ওয়াদা করল তার ইমান আনবে বনে ইসরা মুক্তি দেবে মূসাল্লাম দোয়া করলেন আল্লাহ সুহামতাল উদ্ধার করলেন আবারও তারা বিপদ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তাদের ওয়াদা কে ভঙ্গ করল বিশ্বাস করল আলো আর তারা বললো তুমি আমাদেরকে জাদু করার জন্য যেকোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন আমরা তোমার প্রতি ইমান আনবো না সুহান যখন তারা বিপদে পড়ছিল তারা এসে বলছে আমরা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 যে কোনো জীব জড়ো প্রাণী কীটপতঙ্গ যে কোনো কিছুকে আল্লাহ সুহামতাল্লাহ তার সূন্য বাহিনীতে পরিণত করতে পারেন কারণ এই সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ সুহাম একান্ত অনুগত শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিন আল্লাহ তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে সাহসা করছিলেন অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসাল্লাহসাল্লামের কাছে গেল আবারও সেই আগের কথা মসাল সালাম আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহাল্লাহ শাস্তি উঠিয়ে নিলেন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 নবম নিদর্শন আল্লাহ মহামতালা পাঠিয়েছিলেন যেটাকে বলা হয়ে থাকে রক্ত আরেকটি নিদর্শন পাঠানো হল এই নিদর্শনটি হচ্ছে রক্ত আল্লাহ আলম এই নিদর্শনের স্বরূপ কেমন ছিল কিন্তু কিছু কিছু মুখাসিরগণ তারা বলেছেন ফের লোকেরা হয়তো নীলনদ থেকে পানি উঠিয়ে নীলনদ থেকে খাওয়ার জন্য পানি নিয়ে কিন্তু সেই পানি বাড়িতে পৌঁছানোর আগেই জমাট বেঁধে যেত রং পরিবর্তিত হয়ে যেত এবং দেখা যেত একসময় সেটা রক্তে পরিণত হয়েছে কিভাবে আপনি রক্তপান করতে পারেন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 করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কবল থেকে জাতি তারা বলল وان نجنا برحمتك من القوم الكافرين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين وان ادنا برحمتك من القوم الكافرين خلاص আল্লাহ বলেছেন إسرائيل ইসরাইল তারা أمر আমরা আল্লাহর উপরই ভরসা করলাম হে আমাদের রব আমাদের ফিতনাতাল এবং আমাদের উপরে অনুগ্রহ করো অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে প্রথম প্রথমে বলা হয়েছে এই আয়াতের অর্থ কি মুহসিরগণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন এর একটা অর্থ হচ্ছে কুফ্ফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয় যেন তারা মুসলিমদের দিনের জন্য ইমানের জন্য ফিতনার কারণ হয়ে যায়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 পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন ওহী প্রাপ্ত হচ্ছিলেন আল্লাহ তাকে আদেশ করছেন তুমি বনীসরা বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো সুতরাং আমরা বুঝতে পারছি এটা একটা বিশেষ কাজের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোন চিহ্ন হয়ে গেল কুরআ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 বেশ কয়েকটি নির্দেশ আলোচক মহাতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যা দেওয়া হয়েছিলাম এবং যা দেওয়া হয়েছিলাম এবং তার জাতির উপরে নির্দেশ দিয়েছেন বনির সেলের জন্য নির্মাণ করার পশুতি নির্মাণ দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কেবলামুখী করে অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করে যেখানে সালাদ আদায় করা হয় সিজদা করা হয় মসজিদ শব্দটি এসেছে সুজুদ শব্দ থেকে এর অর্থ যে স্থানে বনী ইসরা এর উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আলসম মহাতালের কাছে দোয়াও করছে এই পরিস্থিতিতে আলো মহাতাল্লাহ যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে সাবাদ কায়ম করো এর কারণ যে দুর্যোগ এবং ঘন সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পাথেও আল্লাহ রসুলের জীবন থেকে আমরা দেখতে পাই যখনই তিনি কোনো বিপদ বা কোনো সমস্যায় পড়তেন চিন্তিত হতেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বনিয়কে আদেশ করেছেন তোমরা প্রস্তুত হয়ে যাও সালাতের জন্য দাঁড়িয়ে যাও নিজেদের বাসগৃহ গুলোকে সুজুদের কেন্দ্র বানিয়ে দেওয়া সালাত কায়েম করো এরপরে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিচ্ছেন অব্যাসিল ইমানদারদেরকে আপনি বিজয়ের খোশ খবর করল এবারে তার দোয়ার পালা মোসা আলাহাম দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে মোসা আলাহাম তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে ফেরোনে লোক লস্কর যেন তারা আল্লাহর উপরে ইমান আনে মোসা তার এই দায়িত্ব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 নিজে সে ইসলাম তো গ্রহণ করছেই না বরং সে এবং তার সভাসদ এরা হচ্ছে মানুষদের ইসলাম গ্রহণের পথে এক বিরাট ধ্বংসের মধ্যে রয়েছে কল্যাণ এবং মাসলাহা মুস আলা এবং নূ আল্লাহিস্লাম এই দুইজন সম্মানিত রাসুল তারা হচ্ছেন আল্লাহামতাল এমন দুইজন রাসুল যাদেরকে রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন তারা হচ্ছেন কঠোর কাদের প্রতি কুফারদের প্রতি এবং নরম স্বভাবের বলে অভিহিত করা হয়েছে অন্য দুইজন নবীকে ইসা আলাাম এবং ইব্রাহিম আলাহাম কারণ তারা সময় আরও একটা সুযোগ দিতে চাইতেন এই জন্য আমরা দেখতে পাই রাসুল্লাহাম তিনি করেছেন ইসা এবং ইব্রাহিমের সাথে এবং উমর রোলকে তুলনা করেছেন মুসা এবং নু আলাইস্লামের সাথে মৌসা আলাহাম আলাহুহাম্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এবং দুয়ার জবাবে বললেন তোমাদের দুইজনের দোয়া কবুল করা হলো। প্রশ্ন হতে পারে যে মুসা আল্লাহাম শুধুমাত্র একই দোয়াছেন হারুন সেই দোয়াতে বলছিলেন আমিন আমিন হে আল্লাহ কবুল করো হে আল্লাহ গ্রহণ করো যেমন আমরা দেখতে পাই সালাতে সুরাফা যখন পাঠ করা হয় মুসল্লিরা তারা বলে থাকেন আমিন কারণ সুরাফা মধ্যে দেখতে পাই একটি দোয়া রয়েছে এই মুস্তাকিম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 মুসা আলাহাম আগেই চিহ্নিত করে রেখেছিলেন তিনি সংবাদ জানিয়ে দিলেন আজকে রাতের মধ্যেই মিশর ছেড়ে তাদেরকে বের হয়ে যেতে হবে ফেরাওয়ার অগোচরেই এই কাজ করতে হবে কারণ ফেরাওয়ান কখনই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতেই চলে যাক মোসা ফেরাউনকে প্রথম সাক্ষাতেই বলেছিলেন যে বনি ইসরায়েলকে অত্যাচার করোনা তাদেরকে ছেড়ে দাও কিন্তু ফেরাওয়ান কখনই সেটা চাইবে না আল্লাহ নির্দেশ মোতাবেক তারা রাতের বেলা সম্পূর্ণ বনি ইসরায়েল জাতি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 এই মানসিকতা শুধুমাত্রের কুফার নেতৃত্বের মধ্যেও এই একই অভাবনীয় মিল আমরা দেখতে পাই তারা বিভিন্ন সময় ইসলামী মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী এরা সংখ্যায় খুব বেশি না এদেরকে আমরা ঘুরিয়ে দেবো নির্মূল করে দেবো প্রস্তুর যুগে পাঠিয়ে দেব কিন্তু সুহান আল্লাহ আল্লাহর ইচ্ছায় এই অল্প সংখ্যক মুসলিমকে দমন করার জন্য তাদেরকে বড় বড় পৃথিবীর রাঘব্যওয়ালদেরকে একত্রিত হতে হয় বড় বড় কনফারেন্স করার প্রয়োজন হয় বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতি ক্ষমতাধর হয়ে করতে হয় কিভাবে পাথর বাচ্চাদেরকে দমন করবে তারা খালি হাতে মোকাবেলা করে ফেরানো ঠিক তেমনি ভাই বলেছিল বনে ইসরায়েল সংখ্যায় তেমন কিছু নয় ক্ষুদ্র একটা দল কিন্তু আল্লাহলা সমস্ত যুগেই এই অল্প সংখ্যক মোমিনদেরকে দিয়ে কুফ্ফারদের অন্তরে এমন আতঙ্ক তৈরি করে দেন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 তারা ধরে নিয়েছিল তারা ধাওয়া করছে আবার ফেরত আসবে কিন্তু আল্লাহ সু মহামতল্লা বলছেন আমি তাদেরকে তাদেরই বাগবাগিচা ঝর্নাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনীকে সংঘটিত করেছিল ফেরাউন শুধুমাত্র অর্ধেক সৈন্য নয় এক তৃতীয়াংশ নয় একটা বিশেষ অংশ নয় সম্পূর্ণ বাহিনীকে একত্র করে ধাওয়া করতে শুরু করলো আল্লাহ সহ মহামতল্লাহ বলেছেন আমি তাদেরকে বহিষ্কার করে তাদের বাগবাগিচা এবং ঝর্ণাগুলো থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউনের দলকে পিছু ধা করা হচ্ছে সম্পূর্ণ বাহিনী ফেরাউন নিজেও সেখানে আছে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধন এবং মনোরম স্থানসমূহ থেকে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 এই সমস্ত বাহনগুলোর থাকার কারণে ফেরাউনের বাহিনী মোসা এবং বন ইসরায়েলের থেকে দ্রুত গতি সম্পন্ন ছিল মোসা এবং বনে ইসরায়েল কোন দিকে যাচ্ছিলেন পূর্ব দিকে মাদিয়ানের দিকে সেদিকে ধাওয়া করছিল পথ চলতে চলতে মোসাই আলাহাল্লাম এবং বনে ইসরায়েল এক সময় থেমে যেতে বাধ্য হলেন কারণ তাদের সামনে সমুদ্র লোহিত সাগর তারা সামনে এগিয়ে যাচ্ছেন ফেরাউনের বাহিনী পেছন থেকে তাদেরকে ধাওয়া করছে বনে ইসরায়েলের এই বিশাল বাহিনী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 চিন্তা করে যায় এই সময় তাদের মানসিক অবস্থা এই পরীক্ষা তাদের জন্য কত কঠিন ছিল আল্লা সুমতলা কোরআন উল্লেখ করেছেন যখন উভয় দল পরস্পরকে দেখল। তখন মুসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম মুসা আল্লাহ ইসলাম তাদেরকে বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা ইমানে থাকো এই কঠিন পরীক্ষার সামনে এসে সেই জাতি মুসার সঙ্গীরা যখন উভয় দল পরস্পরকে দেখলো তারা বললো আমরা যে ধরা পড়ে গেলাম সাগর আমাদের সামনে ফেরাও আমাদের পেছনে আমরা ধ্বংস হয়ে গেলাম করা হয়েছে উঁচু পর্বত নেই এবং পেছন দিক থেকে ধাওয়া করছে ফেরাউন মুসা তিনি ছিলেন কাফেলার একেবারে শেষের দিকে মুসা হারুন এবং ইউসা ইমনে ন্লাহ ইসলাম তারা সমুদ্রের দিকে সামনে চলে আসলেন সেখানে এসে দাঁড়িয়ে যেতে বাধ্য হলেন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 সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে মোসাল ইসলামের উপরে তারা চাপ প্রয়োগ করতে থাকছে এরপরও মোসাল ইসলাম তাদেরকে বলছিলেন উপরে বিশ্বাস রাখতে পরিস্থিতি যখন প্রচন্ড কষ্টকর হয়ে পড়ে মানুষ যখন সামনে যায় সেই কঠিন কঠিনেই যারা আল্লাহর উপরে ভরসা করে তা অক্কল করে তাদের জন্য আসে আল্লাহর সাহায্য তাদের জন্য আসে আল্লাহর বিজয় বনিসের সাথে এমনটাই হয়েছিল তবে সেই কঠিন পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছিল এটা ছিল ইমানের পরীক্ষা মুমিনদের জন্য পরীক্ষা এবং বনে ইসরায়েলের আরো কয়েকজন ব্যক্তি তারাই পরীক্ষায় পাশ করেছেন যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল তখন আল্লাহ তার সেই নির্দেশকে নাদিল করলেন যেটার জন্য তারা সবাই অপেক্ষা ছিল আল্লাহাল বললেন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 মুসাইলাম বনী ইসলাম নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে পানি যাদের সামনে থেকে সরে যাচ্ছে চক্রাকারের সরে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বিশাল পর্বতের মতো পানি স্থির দাঁড়িয়ে গেল চোখের সামনে আলোসলার এবং শক্তির একটা নিদর্শন তার স্পষ্ট দেখতে পেল সেই সমুদ্রের তলদেশকে আলোচ মহামতাল শুষ্ক করে দিলেন সমুদ্রকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করা নয় রাস্তা তৈরি করে দেওয়া নয় সমুদ্রের তলাকে আলোচ মহামতাল শুকনো করে দিলেন পথ চলাচলের উপযোগী করে দিলেন মৌসা আলাহিস তিনি তাদেরকে নিয়ে এসেছেন তিনি দাঁড়িয়ে দিলেন বনি ইসরাহল সবাই সমুদ্র পার হওয়ার পর সর্বশেষ ব্যক্তি হিসেবে মোসা আলা সেই পথ অতিক্রম করলেন সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মোসা হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন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 কিন্তু কেন মুসাল্লাহাম সেই লাঠি ব্যবহার করেছেন কিংবা আল্লাহ কেন আদেশ করেছিলেন তোমার লাঠি দিয়ে তুমি সেই সমুদ্রকে আঘাত করো এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব আমাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করবো এমনকি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য আমাদেরকে সেটাই করতে হবে আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না আল্লাহ সুবাহ চেয়েছিলেন এবং দেখিয়ে দিলেন মুসা আল্লাহাম যেন তার দায়িত্বের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেন মূস সর্বোচ্চ প্রয়োগ করেন আল্লাহ তার প্রিয় মানুষদেরকে ইমানদার ব্যক্তিদেরকে তার আউলিয়া বিজয় দিবেন কিন্তু সেই জন্য শর্ত হচ্ছে আমাদের দায়িত্ব পূরণ করা বদরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুমিনদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন যেখানে যার স্থান তাকে সেই স্থানে নিযুক্ত করে দিলেন একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব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 নিঃশেষ হয়েছেন যখন তারা তাদের দায়িত্ব পালন করেন। আল্লাহর উপরে তাক করেছেন সেই মুহূর্তে আল্লাহ তাদেরকে দিয়েছেন বিজয় আল্লাহ চেয়েছিলেন মুসা আল্লাহ তিনি যেন তার দায়িত্ব পূরণ করেন সেই পরিস্থিতিতে তিনি যা সর্বোচ্চ করতে পারতেন সেটা হচ্ছে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করা মুসা আল্লাহাম সেটাই করেছিলেন মুসা আলাহিসাল্লাম এবং সমস্ত বনি ইসরায়েল যখন সমুদ্র পার হয়ে গেল ফেরাউন এবং তার দলবল সাগরের সেই রাস্তা দিয়ে তারাও পদ অতিক্রম করতে শুরু করল যখন ফেরাউনের সমস্ত বাহিনী সমুদ্রের মাঝখানে চলে আসলো আল্লাহ মহামতাল্লাহ পানিকে ছেড়ে দিলেন আল্লাহ সুহামতাল্লাহ পানিকে আদেশ দিলেন তার আগের অবস্থা ফেরত যাওয়ার জন্য যে পানিকে বলা হয়ে থাকে জীবনের উৎস সেই পানি ফেরাউন এবং তার দলবলের উপরে মৃত্যুর কারণ হিসেবে আবির্ভূত হল পানি আলোসু মামতালের একটা সৃষ্টি আল্লাহ সুহামতাল্লাহ চাইলে এর রূপ আকৃতি ধর্মকে পরিবর্তন করে দিতে পারেন কিছু সময়ের জন্য আল্লাহ সেই পানিকে তার বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দিয়েছিলেন পর্বতের মতো দাঁড়িয়েছিল যখন আলোচনার তার এক সৃষ্টি এই জড় পদার্থ পানি দিয়ে ফেরাওন এবং তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিলেন এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে জীব কিংবা জ্বর যেকোনো কিছু সভা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন তাফসির হয়েছে যে জাতিকে ফেরাউন এবং তার লোক লোক অত্যাচার করে আসছিল গোলামের মতো ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন যেন তারা স্বশরীরে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কী সমস্ত বনিস জাতির সামনে ফেরাউনের সেই শরীর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 ডুবে ফের যখন আল্লাহর শাস্তি দেখতে পেল তার আঙ্গুল উঁচু করে সে বলল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 ইসলাম গ্রহণ করতে যাচ্ছে ফেরাউনের মত কাফির কিন্তু বিত্ত বৈভবের সময়ে আল্লাহ সুহামতাল্লাহকে স্মরণ করেনি যখন তার সুস্বাস্থ্য ছিল সক্ষমতা ছিল জীবন ছিল তখন সে আল্লাহ সুত সম্পর্কে উদাসীন ছিল গাফেল ছিল ভুলেছিল কুফুরি করেছে যখন তার ক্ষমতা ছিল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 এখন এই কথা বলছো অথচ এর আগে তো তুমি নাফরমানি করেছিল অবাধ্যতা করেছিল।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 এই ফেরাউনের বিরুদ্ধেই দোয়া করেছিলেন যে ইয়ে আল্লাহ তুমি তাকে হেরায়ত দিও না দিবসাম তিনি একজন ফেরেস্তা যার কাজ আম্বিয়াদের কাছে চলে আসা তিনি মুখে মাটি ঠেসে যেন সে করতে না কাছে বলতে না জুলুম যেমন ছিল তার শেষ হয়েছে আল্লাহ তিনি বলেছেন আজকের দিনে আমি তোমার দেহকে দিচ্ছি সংরক্ষণ করছি কেন পরবর্তীদের জন্য এটা নিদর্শন হতে পারে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 আয়াতের শেষে যে কথাটি বলেছেন নিঃসন্দেহে বহু মানুষ আমার আয়াত সমূহের প্রতি উদাসীন বেখবর আল্লাহাল্লাহ তিনি আমাদেরকে বলেছেন যে ফেরাউনের দেহকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই কারণে নয় যে আমরা ফেরাউনের সভ্যতা সেই পিরামিড এই সমস্ত বিষয়গুলোর ফেরাউন ছিল একজন জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি এই বিষয়টাকে যেন আমরা ভুলে না যাই আল্লাহ সেই কারণে তার দেহকে সংরক্ষিত রেখেছেন পরবর্তী ব্যক্তিদের জন্য যেন সে নিজেও একটা আয়াত হতে পারে আলোচনার দিকে আয়াত শেষ করেছেন এভাবে আর নিঃসন্দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না তারা বে খবর উদাসীন রেইনড্রভস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ www.facebook.com ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ